বিস্মিল্ল হি রহমি বরু নয় দুঃত নিজী বিস্মিল্ল হিহম নিহী হলি সুশিয় উজুহইম ইন্সি আলচুব জলহ মি জুসমিনইনিয় ল সুম্পু ইমিউ বরী লুসিউনি মিজু وجوه হুই ম ইন্ন লিসহ রিয় ফি জিনিয়ম لا ল ফিহ আইন জরিয় ফিহ সুফু ও খুয় বু মৌ বু কই ফলি কত ও কী ফরুফিট ওবিকল অত দ কির ইম চি اللَّهُ বিসি ইম্লফর إِنَّ ইল ইয়বহু ثم ان علينا حسابهم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات الله فلا مضل له ومن يضلل الله عليه রসুল্লামাবাদমিহিম آنية. িয়া সরফুআস র মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের এক সময়। এই দুনিয়ার জীবনের সমাপ্তি রেখেছেন মৃত্যুর মাধ্যমে আর তারপরে একটা জীবন রেখেছেন আল্লাহাবুল আলমিন বার জখি জীবন আখেরাত তেয়ামত এবং দুনিয়ার মাঝখানের জগৎ যেটা পারলৌকিক জগৎ কিন্তু সেটা তেয়ামতের পূর্বের জগৎ আল্লাহ রবুল আলমিন পরকালে মানুষকে দুই ভাগে ভাগ করবেন যেমন দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে সৎকর্মশীল সলেহীন এবং অসৎ মানুষ কাফেরিন্ট দুনিয়ায় যেমন বিভক্ত হয়েছে যেমন আল্লাহরুল আলমিন মানুষকে কেমতের দিন দুই শ্রেণীতে ভাগ করবেন এক শ্রেণী মানুষকে আল্লাহ রাবুল্লা আলমী সম্মানিত করবেন আর এক মানুষকে আল্লাহর করবেন আর নিচে নামিয়ে দেবেন মাহমুদুর রসুল্লাহ সাল আল সালামের ওপর জেনি মানুষকে कमन कर सम्मानित होतेकाले रास्ता देखाते कि भाग्यवान होते आखिरते परकाले चिरस्थायी जगते तरह पृथ्वी तनियमजीवने की आदर्श ग्रहण करते शिक्षा एकम्र अरसुरह सल्लाहर मध्यमे मानवजाति पे सर्वशेष शिक्षा आदर्श शिक्षा सारा विश्व समस्त मानुष को पाठिए जारमानी दिक निर्देशनाजिल कर मानस के रास्ता देखान जन्ते सफलता लाभ करते आखिर भयह अवस्था थे महाशस्ती बाचते पर এর জন্য রসুরামের অনুসরণ ছাড়া তার আদর্শে বিশ্বাসী হয়ে তার বাস্তবায়ন ছাড়া অন্য আমাদের ধারাবাহিক আজকে তফসির হবে গাশিয়া ছোট্ট একটি সুরা আম্মা পাড়ার যেই সুরাতে ছাব্বিশটি আয়াত রয়েছে এই সুরা নবী করিম আলোকে। সম্পর্কে নবী করিম সাল্লাম থেকে নৌমান বিন বসির রিয়া তালান বর্ণনা করেন সাল আলি সাল্লাম ঈদের সালাতে এবং জুমার সলাতে সুরা ফাতেহার পরে দুটি সুরা পড়তেন প্রথম সুরা হচ্ছে এছাড়া রসুল সালাহরি সাল্লাম ঈদের সলা ছাড়া জুমার সলাতেও কি করতেন এই সুরায় আলা এবং সুরায় ठ करतें जेमन अबूदाय देश नसाई देश मुस्लिम रही सुरार विषय बस्तु आखिर कैम जे दिन भयंकर अवस्था थकबे जे दिन हक स्पष्ट सकल बिल स्प्टकपन्थीरा त्य हक ফেরিযে পাবে আর বাতিলপন্থীরা তাদের উচিত শাস্তি পাবে যেদিনের ভাষায় যেটা হচ্ছে সবাই আল্লাহর সামনে দাঁড়াবে কেয়ামা মানে দাঁড়ানো আল্লাহর সামনে দণ্ডাইমান হবে যে নাম হচ্ছে আলগাসিয়া সমস্ত মানুষকে বিপদ ঢেকে নেবে বিপদ ঘিরে ফেলবে এই অনেকগুলি নাম কোরআকারিমে নাম উল্লিখিত হয়েছে বিবরণ হাদিস মানে বর্ণনা হাদিস মানে কথা আর গাশিয়া। মানুষকে চারিদিক থেকে ঢেকে নেবে কোন মানুষ এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারবে না নিজের ইমান আমলের ভিত্তিতে আল্লাহ রহমত সেদিন মানুষকে রক্ষা করবে রহমত হবে সেই যারা হচ্ছে মূলত ইমান এবং করছেন হাল মানে কি হাল মানে কি হাল একটি হারফ এমন একটি অক্ষর আরবি ভাষায় যতগুলি শব্দ আছে তিন ভাগে ভাগ করা হয়েছে এসিন এবং হার্ফ এসেগুলি হচ্ছে নাম নাম সর্বনাম এগুলি হচ্ছে সব হচ্ছে এসিন আর ফেল ক্রিয়া জি ভার্ফ যতগুলি হয়েছে। এগুলি হচ্ছে ফেল আর হার্ফ হচ্ছে যে নিজের স্বয়ং সম্পূর্ণ নয় অন্যের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে শুধু হাল কোন অর্থ প্রকাশ পাবে না জি কিন্তু হাল যখন আতাকার সাথে এসছে তখন নিজের অর্থ প্রকাশ করছে মধ্যে কালও আছে অনেকটা কালের সাথে সম্পর্কিত তিনটি কালের আর তার অর্থ নিজেই অর্থ বহন করতে অর্থ প্রকাশ করতে স্বয়ং সম্পন্ন সে মেরেছে সে খেয়েছে সে খাবে জি সে খাচ্ছে জি হ্যাঁ অর্থ প্রকাশ করছে এবং তাতে একটা কালও রয়েছে আর হচ্ছে নাম কোন স্থান ব্যক্তি বস্তু যেকোনো কিছুর একটা নাম নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু তাতে সময় কাল পাওয়া যায় না কালের সাথে তার কোনো সম্পর্ক নেই এ হচ্ছে হারফ হাল মানে এমনি কি কিন্তু এখানে যেগুলির অর্থ নিশ্চয় হয় তার একটি হচ্ছে आल्ला जिज्ञासा करा माना जिज्ञासा जी तो अल्लाह मान कि आशा मशाला আমি যদি এটাকে বলি আতা আতা মানে কি আতা নয় আইন দিয়ে নয় মানে আতা হোসেন আতা মানে দেওয়া প্রদান করা আমাদের জানা আছে হামজা আইন আ ইয়ার উপর খাড়া লিখ জি আতা আতা ইয়ী মানে দেওয়া জি হ্যাঁ কিন্তু এটা লিখতে একই রকমের শুধু পার্থক্য আতা আর আতা আতা আর আতা কি পার্থক্য দেখি হ্যাঁ আতা মানে বল এখানে আতা আছে না আতা আছে আতা বলছে অনেকে খাড়া আলী পাচ্ছে এরকম আতা আতা মানে আসা এখানে ঠিক আর আতা মদ খাড়া খাড়া আলী পর হ্যাঁ জি এর মানে কি আতেই তোকা আল্লাহ তোমাদের কি প্রদান করেছেন দিয়েছেন মিন করলে মা আল তমু যা তোমাদের মনটা চেয়েছে তোমার যা চেয়েছ যা তোমাদের প্রয়োজন আল্লাহ মিটিয়েছেন বরং আমরা বাস্তবে এমনি আল্লাহর কাছে যা আছে তার চেয়ে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু চাইনি বরং চাওয়ার ক্ষমতা ছিল না সেগুলি অসংখ্য বয়স হওয়ার পরে তারা হুঁশি ছিল যে কি চাইতে হবে আল্লাহর কাছে আর কি চাইতে হবে না তাই না সবাই লোক খেয়েছেন বুঝতে শিখেছেন এখন ভালো চাইতে হবে আল্লাহর কাছে চেয়েছেন কটা চেয়েছেন হাতে গনা কয়েক কিছু চেয়েছেন হয়তো মুমিন হইলে দুনিয়া খেরা দুই জগতের কিছু চেয়েছেন কিন্তু হওয়ার আগে যেগুলি আল্লাহ দিয়েছে, মায়ের পেট থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে তারপরে মাতৃগর্ভ আসা তারপরে আপনার বাল্য জীবন তোমাদেরকে আল্লাহ দিয়েছেন জি হ্যাঁ কত কি দেশ চিন্তা করুন তো দেখি সুস্থতা খাদ্য পানীয় শ্বাস প্রশ্বাস নিরাপত্তা তারপরে মা বাবার মায়া মমতা ময়লা আবর্জনা গন্ধ বরদাস্ত করতে পারবে তো এখান আসতে পারতেন অবস্থা নেই মনে করছেন যে এইরকমই চিরকাল ছিলাম তাদের হক ভুলে গেছে না তারা যেই সময় আপনাকে বড় করেছে সে আপনার জন্য সার্বিক কল্যাণ চেয়েছে আপনি দীর্ঘায়ু হন দীর্ঘদিন বাঁচুন দীর্ঘদিন আপনি সারা জীবনটা সুস্থ থাকেন চেয়েছেন চাই নাই মা বাবা এটাই চেয়েছেন না আর মা বাবা বিরুদ্ধ হইলে যতই ভালো মানুষ হন না কেন তাদের সুস্থতা চাইলেও যখন তারা বেশি অসুস্থ হয়ে যায় তখন জানেন আপনারা ও আল্লাহ সুস্থ করুক আর না হলে সহিদ সাল্লাম উদ্দিনিয়া থেকে চলে যাক ঠিক না। আর বরদাস্ত করতে পারছেন না পেশাব পায়খানা টানতে পারছেন না আর মানে বাপমা যে অচল হয়ে গেছে বিষানুমে নিজে যেতে পারছে না কাপড় নিজের কোন রকম মহাবিপদ হয়ে গেছে ঠিক কেনা বলেন তাহলে একসময় বাপমা মানুষ করেছে কি এই বাপ বার্ধক্যের সময় আসার তুলনা করে দেখেন তো বাপ মায়ের আপনি যখন অসহায় শিশু ছিলেন তখন কি দৃষ্টিভঙ্গি ছিল আর আপনার দৃষ্টিভঙ্গিটা বৃদ্ধ বাপ মায়ের ক্ষেত্রে কি রকম দৃষ্টিভঙ্গি খিদমত করলেও খিদমত যারা করছেন তারাও আর বরদাস্ত করতে পাচ্ছেন না আর ভাই পেশাবেন টানা যাচ্ছে না সুভ চিন্তা করতে পেরেছেন না বুঝতে পারছেন না কথা যদি বুঝে থাকেন তাহলে সেই হিসাবে অন্তরটাকে ঠিক করবেন এবং সেই রকমে আগে অন্তরে সংশোধন করবেন অন্তরে সংশোধন হইলে তখন কথা কাজ ভালো হবে একটু তে বৃদ্ধ বাবা মা অচল বিছানা ধরে অনেছে চলতে পারে না খারাপ ভাষা বেরিয়ে যাচ্ছে বিরক্তি প্রকাশ করছে হ্যাঁ তারপরে যেন একটা অনিহা প্রকাশ করছে কেন কারণ অন্তর খারাপ হয়ে গেছে অন্তর খারাপ হয়ে গেছে আগে অন্তর ঠিক করতে হবে কথা তখন ঠিক হয়ে যাবে অন্ত ঠিক হলে আর কাজকর্ম সুস্থ ভাবে পরিচালিত হবে আল্লাহ আমরা বড় হতে পারতাম না ওইসব না হইলে এখানে আসতে পারতাম না চাইনি তারপরে আল্লাহ দিয়েছেন কত আহম রাহিমিন কথা বেড়ে যাচ্ছে তফসিল করছিলাম আতা এবং আতার তাহলে এবার বুঝতে হচ্ছে আশা আর আতা মানে দেওয়া কি পড়বেন এখানে যারা শুদ্ধ পড়েন না কোথা থেকে কোথায় অর্থ পাঠিয়ে দিলেন তোমাদের কাছে এসে কি তোমাকে দিয়েছে কি কত বড় ভুল করে ফেলেন আপনি এই রকমই আমিন বলতে গিয়ে অনেকে ভুল করেন আমিন না আমিন আমিন মানে ইস্তাজিবাহ কবুল করবুল কর্মিন বলেন আমিন যে জানে না সেটু আমিন আমিন আর আমিন ওর পার্থক্য কি বুঝে না কিছু একটা বললি হইল আমিন মানে কি বিশ্বস্ত আমিন মানে আমান যে আমি আমিন বললে কি বললাম আর আমিন বললে কি বললাম আতাকা বললে কি বললাম আর আতাকা বললে কি বললাম হেল আতা এখান থেকে হাদিস বলা হয় কোরআন করিমকে আল্লাহর বাণী হাদিস মানে কথা বাণী আর রসুল হাদিস কেও হাদিস বলছে কথা সে নবী সাল্লাম এর বাচনিক কথা তার কর্ম সম্পর্কে সেই কথাগুলি বললাম একটু গাছিয়ার সম্পর্কে শব্দের আলোচনা গাছিয়াশা মানে হচ্ছে দেখে নাও আচ্ছাদন করা হে নবী তাহলে এখানে এক সম্বোধন করা হয়েছে কাকে যার উপর কোরআনে করিম নাজল হয়েছে তিনি রসুরম একটি সরাসরি সম্বোধন করা হয়েছে কারণ প্রথম সম্বোধন তাকে করা হয়েছে কোরআনে করিমে আর পরোক্ষ হিসাবে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে বরং নবী করিম্লামের ওম্মত দুই ভাগে বিভক্ত এক ও যারা ডাকে সাড়া দিয়েছে নবীর দাওয়াতে সাড়া দিয়েছে সাল্লাহ আলাইসাল্লাম আর যারা সাড়া দেয়নি উম্মতে দাওয়াতের ক্ষেত্রে বৌদ্ধ খ্রিস্টান যত বিশ্বের অমুসলিম রয়েছে সকলকে যেন পরোক্ষ ভাবে সম্বোধন করা হয়েছে হে মানুষ তোমার কাছে কি আসেনি তোমার কাছে কি আসেনি হাদিসুল গাছিয়া সমাচ্ছন্নকারী কথা সেই সেই সেই দিনের কথা কাহিনী সেই দিনের ভয়াবহ অবস্থার কথা যেই দিন মানুষকে বিপদ আপদ চারিদিক থেকে আচ্ছাদন করবে সেই কথাগুলি কি আসেনি কার মাধ্যমে আসবে এগুলি জানবে কি করে আসবে ওহি মারফতের অনুসরণের মাধ্যমে আর কেউ কেউ বলেছেন যে এখানে সম্বোধন হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নবী করিমসালাম কেনা তাহলে বললাম যে নবী সালাম সম্বোধন আর পরোক্ষ ভাবে আমাদেরকে সম্বোধন प्रत्येक व्यक्ति के प्रत्येक मानुष के खबर तुम्हारे महादिवस खबर आसे नाई प्रत्येक मानुष के जान सम्बोधनता इंसान मानूष दुई भागे विभक्त है क्या दिन मानुष दुई भागे भक्त कारण दुनिया सत्स भी जीस्कार जी। इमान दिए तौहित दिए सन्ना दिए सतता दिए भलो कह आग्रह दिए जी और समस्त पापमुक्त नपरिष्कार कुफर নিভাগ এবং বেদাতের কারণে আর পাপের কামনা বাসনা শাহাত আর সুভাত সংশয় আর কুপের কারণে হয়ে এই বিভক্ত মানুষ মানুষ মুসলিম ঘরে পয়দা হোক আর কাফের ঘরে পয়দা হোক মানুষ দুই ভাগে বিভক্ত মানুষ দুই ভাগে বিভক্ত দুনিয়ায় যেহেতু দুই ভাগে বিভক্ত সুতরাং আখেরা তো দুই ভাগে বিভক্ত আল্লাহ করবেন ফারিফোন ফিল জন্না এক দলকে আল্লাহ জান্নাতের অধিবাসী করবেন আর নিক্ষেপ করবেন প্রথম দলের কথা বলছেন। তাদের মুখমন্ডল কেমন হবে তারা দেখতে কেমন হবে তাদের অবস্থা কেমন হবে এই মহাদিবসে বলছেন অজুয় খাসিয়া কতক মুখমন্ডল সেই দিন মানে সেই দিন মানে কোন দিন যে আসলে আরবি গ্রামারের অলমারা বলেছে যে দিন এই অবস্থাটা হবে মানে ক্যামতের দিবস যে দিনের কথা আলোচনা চলছে আলোচ্য বিষয়বস্তু সেই দিন কতক মুখমন্ডল কি হবে খাসিয়া তো মানে লাঞ্ছিত হবে খাসিয়া একসা মানে হচ্ছে লাঞ্ছিত হওয়া অবন নমিত হবে নিচু হবে নিচু হবে মানুষ যখন লাঞ্ছিত থাকে তো মাথা উঠে না এটা আমাদের ভাষার আছে আছে না উঠিয়ে অলঙ্কার সাহস নেই তার মুখটা নিচে হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে বলি না কিসের জন্য লাঞ্ছিত সে সমাজে সেই জন্য হ্যাঁ মুখ দেখাতে পারে না সমাজে বলছে না তার মানে কি সমাজে লাঞ্ছিত সমাজ মান সম্মান হারিয়ে ফেলেছে যে কোনো কারণে হোক না কেন জি চারিত্রিক দোষের কারণে অথবা পরিবারের কোনো সদস্যের অঘটনের কারণে মানুষের বংশের এরকম হয় না হয় না সমাজে মুখ দেখতে পারেন আর জি মুখটা উঠিয়ে কথা বলতে পারে না। কথা বলা হচ্ছে মানুষ হবে যাদের মাথা গুলি চেহারা আসামিদেরকে দেখেছেন অপরাধীদেরকে ধরে নিয়ে যায় তখন মাথা উঠে দেখে না মাথা ওঠার সাহস নেই আছে অথবা টিভির পর্দায় নিয়ে আসে অপরাধীদেরকে তাদের স্বীকারোক্তি আমা এই আমার দুটো তাসির করা হয়েছে একটি তফসির কাসির এখানে রয়েছে আর একটি তাসির অন্যান্য তাসির রয়েছে সেই আল্লা ওসাইম রাহিমল্লাহ তাহলে বেশি প্রাধান্য দিয়েছেন দুটোই আপনাদের সামনে বেশ করি আর দুটোতে বিরোধ নেই সুতরাং দুটোর যে কোনোটাই হতে পারে বা দুটোই অর্থ হতে পারে করার এখানে একটা অলঙ্কার হচ্ছে যে যতগুলি অর্থ হওয়া সম্ভব বিশেষ করে সাহবাই যদি বলে থাকেন সালাবন সেই তফসির করে থাকেন অথবা আরবি ভাষা সে অর্থটা বহন করে আর আপনার সেই করেছেন সেটা বাতিল তফসির না আকিদা অথবা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না এই শর্তগুলি রয়েছে নালি ইচ্ছা মতো তফসিল করবেন আর সিরকফরি সাব্যস্ত করবেন করেন অপব্যাখা করেন ওটা তফসির না ইসলামের জীবনের ঘটনা বলে স্পষ্ট যে নবী সাল জানতেন না তাই না যতটা জানিয়ে দেওয়া ততটাই শুধু জানতে পারতেন ওটের পেটের তলায় হাড় পড়ে আছে খবর রাখেন না ঠিক না পর্দার আড়ালে এক মহিলা এসে মাসলার আমার পয়সা আছে আমি এই স্বামী কে দিতে পারবো কিনা এই জন্য গরিব স্বামীকে তার ছেলে মেয়ে গুলো মানুষ করার জন্য এই মাসলা কে জিজ্ঞেস করছে নবী বলছে এই মাসলা কে জিজ্ঞেস করছে তো বেলালকে কিন্তু মহিলা বলছে বলিও না কারণ আমার স্বামী নামটা জেনে নেবেন যে তাকে সে জাকাত খাবে স্ত্রীর জাকাত এটা একটা খারাপ দিক না দেখেন স্বামী তাহলে শ্রদ্ধা কত একজন স্ত্রীর অ্যয়াল রেখে বলেছে ওয়াল তু খুব রহমান না বলিও না যে আমি কে মশলা জিজ্ঞেস করছি কারকে কিন্তু নবীকে জিজ্ঞাসা করেছে উপায় তো নেই বলতেই হবে এখন বলা যাবে না যে বলবো না বলছেন বলার পর জানতে পারছেন আছে কোন জাইনাব মাসলা জিজ্ঞেস করছে তারপরে নবী আলমায় আমেলা তো না আমাল থেকে তাই না আমেলা মানে ওই যে কতক চেহারা বলা হয়েছে কতক মুখমন্ডল ওজুহম এখানে আসল আছে অজুহুন আমলাতুন আসেবা কতক মুখমন্ডল বা কতক ব্যক্তি এমন হবে যারা কঠোর পরিশ্রম করেছে দুনিয়াতে করেছে আমল করেছে এমন না যে বেআল বেদিন ছিল বদ্দিন ছিল এর আগে দিন বলেছি কিন্তু আপনাদেরকে বেদিন আর বদ্দিনের পার্থক বেদিন যারা কোনো আমল করে না আখেরাতের জন্য তারা আর মত। তাদের চরিত্র চিন্তা চেতনা হচ্ছে পাশবিক হাই একটা গরু ছাগল হ্যাঁ একটা কীট পতঙ্গ তার চিন্তা চেতনা দুটা পেট আর কি লজ্জা স্থান জন চাহিদা পূরণ করা তো আর জন খুদা আছে সুতরাং জন খুদা নিবারণ আর সেটা বিবাহের মাধ্যমে হইতে পারে যুদিন নামে মাত্র মুসলিম হয় আর জেনাতে হইতে পারে আর যদি এটা এতে বিশ্বাসী বিবাহতে বিশ্বাসী না হয় যেমন আজকাল অধিকাংশ বেদিন তো জন খুধা বা যেভাবে হোক না কেন সে সমিত হইতে পারে পুরুষে বিয়ে বিয়ে হইতে পারে। পারে। মহিলা তাই না এই পাশবিক চরিত্র বেদিনেরা আর বদ্দিন কারা যার আখেরাতের জন্য কর্ম করে কিন্তু ভ্রান্ত কর্ম করে সিরকি আমল করে বেদাতি আমল করে এক আল্লার জন্য করে না মনে করে যাদের জন্য করছি তারা আমাকে পার করে দেবে তারা আমাকে জাহাজে করে নিয়ে চলে যাবে যাদেরকে সন্তুষ্ট করতে চাইছে তা উদ্ধার করে দেবে সেই হাস মাঠে তরিকে করেনা এত বড় বড় হুজুরে কি বলে এত বড় বড় ইমাম আজম ছিলেন তাদেরকে মানতেই হবে তারা কি ভুল করতে পারেন রসুলের মত করে মানা শুরু করলো সাল্লাহ আলী বুঝতে পারছেন না দেখার বিষয় না এত বড় আলেমরা করেছেন মিলাদ করে নীসন করেছেন এটা দেখার বিষয় না আরে এত লাখ লাখ খুঁজার মধ্যে সবাই করছেন আপনি কি বলেন এটা আপনারা কইজন বলছেন যে এটা করা যাবে না সবই তো বলছে করতে হবে তাই না জি হ্যাঁ এদের সম্পর্কে তারা আমল করেছে কর্ম করেছে আমল তো করেছে না সেবা এবং শুধু আমল না কঠোর পরিশ্রম করেছে পরিশ্রান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমল করে এত আমল করেছে এত আমল করেছে যে ক্লান্ত হয়ে পড়েছে আর মুখের ফেনা সুখে যায় আর সোহান চিল্লে চিল্লে জিকির হু হু আল্লাহ আর কতু কি যার যত বিদাতি কর্মকান্ড রয়েছে করছে না করছে না আমল করেছে কিন্তু নাবিস আসলে তরি গাই না সে বা কঠোর পরিশ্রম করেছে দু চার পাঁচ বছরের পরিশ্রম করা টাকা সব খরচ করে দিয়েছে বাপ মায়ের জন্য বাপমার জন্য খরচ করলাম তারপর তায়ান হামিয়া প্রবেশ করবে তাসলা সালিয়া মানে প্রবেশ করা হামিয়া বাহমিয়া হামিয়া ইয়াহমি এর মানে হচ্ছে জলন্তু তারপরে এর মানে হচ্ছে গরম প্রচন্ড গরম জি উত্তপ্ত তাসলা নারান হামিয়া প্রবেশ করবে তারা কঠোর পরিশ্রম করেছিল প্রচন্ড মেহনত পরিশ্রম করে আমল করেছিল তারপর প্রবেশ করবে জ্বলন্ত আগুনে কোথায় যাবে জ্বলন্ত আগুন জাহান নামে যাবে এবার বুঝতে পেরেছেন এই তফসির সাহেম আমিরুল মোমিনাল্লাহ তালো করেছেন তফসিম নিকা সিরে রয়েছে ইমাম হাফেজ আবু বকর আল বুরতানি বর্ণনা করছেন আবু এমরানি থেকে ধর্মগুরু রাহেব খ্রিস্টানদের রাহেব খ্রিস্টানদের যারা ধর্ম ধর্মগুরু এ রাহেবের তারা করত আর সেখানে একাকি জীবন যাপন করত আর কঠোর পরিশ্রম করে এবাদত করত তাদের না খাওয়া দাওয়া না কোন রকমের ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা আর তাদের বিবাহ সাদী আর তাদের পৃথিবীর আর নিয়ামতের সাথে কোন সম্পর্কন খেয়ে নাশ্রম করে এ বাদতনা করা এই ছিল কাজে খ্রিস্টানদের ডাকলেন ফাশা ফাঁস সে উকি মেরে দেখলো এলহ ওয়াবি কিহ ওর দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন কানতে আহা লাগলেন এই লোকের কঠোর পরিশ্রম দেখে মেহনতন সামদেশের সফরে যাচ্ছিলেন কারণ ওই দেশে খ্রিস্টান ছিল বেশি প্যালিস্টাইনে সামদেশে উমার তালান ফিলিস্তিন প্যালিস্টাইন বিজয়ের পরে সফর করে স্বয়ং নিজেই গিয়েছিলেন সেখানে এই খ্রিস্টানদের সাথে চুক্তিপত্রে সই করার জন্য বা চুক্তি সম্পাদন করার জন্য দেখে তার সাথী সঙ্গীরা কি কাঁফের বিজাতি খ্রিস্টান এর অবস্থা দেখে আপনি কাঁপছেন কেনার তো কাউল আল্লাহালিকারানি হ্যাঁ মহান আল্লাহ রয়েছে এই আয়াত স্মরণ হয়েছে তারা না সেবা কঠোর পরিশ্রমী হবে পরিশ্রম তো আর ক্লান্ত হয়ে যাবে মেহনত পরিশ্রম করে এবার বন্দি তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুনে এত পরিশ্রম এত মেহনত জীবনের কোন স্বাদ নিল না সারা জীবন দুনিয়াতেও আজাব দুনিয়া তো আজাব শাস্তি আর মরলেও আজাব মরলেও আজাব এত পরিশ্রম করে কারণ নেই ভ্রান্ত পথে মেহনত হয়েছে যেমন সুরাত বলেছেন কোলহাল দাও তোমাদেরকে বলে দেবো কি ওইসব লোকদের সম্পর্কে যারা কর্ম করে আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত আমল করেও বেশি ক্ষতিগ্রস্ত ডিউটি করলেন বেতন পেলেন আরো মার খেলেন কপিলের কাছে আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কি আছে তাই না ডিউটি করলেন বেতন পাওয়া উচিত ছিল হ্যাঁ বেতন পেলেন না আর মার খেলেন লাঞ্ছিত একটা লোক ডিউটি করে বেতন ভাবে ডিউটি করেছে বেতন পেয়েছে হক পেয়েছে সম্মান পেয়েছে ইজ্জতের সাথে বিদায় পেয়েছে কথা সম্মানিত বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আল্লাহবান তাহলে তিন শ্রেণীর লোকের কথা বললাম বললাম কি বললাম না বুঝতে পেরেছেন কথা জি বেশি ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত আর সফল লাভবান সঠিক আমল করতে হবে জি হ্যাঁ সঠিক তরি করতে হবে নিশ্চিত ভালো ফল ভালো ফলফল নিশ্চিত ক্ষতিগ্রস্ত বেশি ওই আয়ত কথা কাতের আয়ত কথা বলছিলাম কারা বেশি ক্ষতিগ্রস্ত আমল করেও ওরা যাদের মেহনত পরিশ্রম আমল গুলি হয়েছিল ভুল পথে পার্থিব জগতে তাদের মেহনত হয়েছিল ভুল ভুলকে ভুল বুঝেনি কি মনে করেছিল তাদের ধারণা ছিল ইহসেন তারা ভালো কাজ করছে ভালো কথা বলছে না তো পড়ছি তোমরা পড়ো না তোমাদের নামাজ হয়নি তুমি নিয়তি করো না ভালো কাজ করছে নিয়ত পড়ে জাহের নামাজের দোয়া পড়ছি এমনি দাঁড়িয়ে যাবে এসে জাহ নামাজের দোয়া পড়লাম ভালো কাজ করছি আর আমি করবো তো বলবো না আনাই লেমান আপনারা উঠিয়ে দিবেন ধীরে ধীরে সবই উঠিয়ে দিবেন আপনারা হ্যাঁ আল্লাহ দু করতে বলেনি আল্লাহ সামিলিত দোয়া করতে বলেছেন আর বলেছেন যে এমামকে ভেড়া দাও তোমার কি দরকার না দরকার সব এমাম জানে তুমি কিচ্ছু জানো শুধু আমিন আমিন করতে থাকো আছে কোথাও তাহলে দোয়া করতে বলেছেন মানে একসাথে দোয়া করতে আর এমামকে দলিল দোয়া করবেন আপনার প্রয়োজন আপনি দোয়া করবেন দোয়া করবেন যখন যখন বেশি বেশি দোয়া চানস তখন দোয়া করার চেষ্টা করবেন আমি আমার কাছে বহু বিদাত যারা করছে আর সির করছে কিসের জন্য সির করছে মাজারে চেষ্টা করছে কিসের জন্য জান্নাত জন্য যে এই যাকে চেষ্টা করছে জান্নাত নিয়ে যাবে ফিরের মুড়ি হচ্ছে কিসের জন্য ডুবা গেছে মনে করছে খুব ভালো কাজ করছে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভালো কাজ শোনেন জি নবিয়ে করিম পালন করতে হবে তাহলে আল্লাহ কবুল করবে। এটা হচ্ছে ইসলাম হাসান উত্তম আদর্শ উসু হাসান আর কেউ না আর কোন কিছুই না কোনো আদর্শ না তো আসুন এখন একটি তফসিল করলাম কিসের আমেলাতের কথা বলেছেন কারণ ইয় শব্দ তার আগে এসছে তাহলে আলোচনাই চলছে কিসের সেই দিনের মন্দিরের কেয়ামতের দিনের কেয়ামতের দিনে আমেলাতারায়ণ হামিয়া তাহলে দুনিয়ার কথা নয় এটা তারা বলতে চেয়েছেন আম এলন না কর্মক্লান্ত হবে কর্ম ক্লান্ত হবে আমার মানুষ ক্লান্ত হয় সেই ক্লান্তি থাকবে যার নামীদের শরীরে চেহারায় আর না সেবা আর পরিশ্রান্ত থাকবে কর্মক্লান্ত আর পরিশ্রান্ত থাকবে এই অবস্থায় কর্মক্লান্ত অবস্থায় আর পরিশ্রান্ত অবস্থায় নারান হামিয়ে উত্তপ্ত আগুনে প্রবেশ করবে কেমন কথা আবার আখেরাতে ডিউটি লাগবে ডিউটি লাগে না কঠোর পরিশ্রমের সাথে কিছু কিছু কাইডিদের জেল হয় না হয় না হয় না কি বলে সশ্রম কারাদণ্ড এ ভাষাতে জানা আছে তো এইটা দুনিয়াতে যখন হচ্ছে জাহার নামে হবে না সশ্রম কারাদন্ড জাহান্ন শুধু যুক্ত একাত্তর এবং বাহাত্তরে দেখুন কয়েকটি আয়াত কোরআন কেন এই আগলাল আর সালাসের কথা রয়েছে সুরা দাহার রয়েছে ও আগলাল কাফিরদের জন্য আল্লাহ রেক আর আকলাল আর বেড়ি জি মালা পরিয়ে দেবে জাহান নামের আগুনের মালা বেড়ি পরিয়ে দেবে গলাতে ফাঁস লাগানো থাকবে আর সে কি যেমন তেমন হালকা মনে করছেন যে রশি না না এত ভারী হবে এত ওজনের হবে এত ওজনের হবে যে নড়তে পারবে না চলতে পারবে না টেনে হেঁচে নিয়ে যাওয়া হবে কত পরিস্থান হবে আপনার শরীরে যদি দশ বিশ কিলো ওজন চাপিয়ে দেওয়া হয় চলো দশ কিলোমিটার কি অবস্থাটা হয় তাহলে তাদের হাজার হাজার মনের যদি আর তাদের আর তাদের পায়ে হাতে লাগানো হয় হাতে আর পায়ে আর গলায় তাহলে কি অবস্থাটা হবে এই যে আল আগলাল তাদের গলাতে কি থাকবে বেড়ি লাগানো থাকবে ওয়া সালা তারপরে তাদেরকে জ্বলন্ত আগুনে বা আগুনে তাদেরকে কি করা হবে জ্বালানো হবে সুরাইয়া সিনে রয়েছে জালনা কহিমাল তারাপাড়া তফসিরে বলছেন যে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে থাকবে আর জাহান নামে জ্বলতে থাকবার এই সব লাগানো থাকবে এই হচ্ছে আজাব আজাব আজাব আজাবের উপর আজাব শাস্তির উপর শাস্তি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করেন জাহান নাম থেকে রক্ষা করেন জাহান নামের রাস্তা থেকে আল্লাহ যান আমাদেরকে ফেরার তো জাহান নামের রাস্তা আল্লাহ যান দুনিয়াতে জান্নাতের রাস্তা যেন চলার তফিক দান করেন এবং জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন তুষ্কামিন আইন আনিয়া তাদেরকে পান করানো হবে তাহলে জাহান নামে পানি দেবেন এমন না যে পানি দেওয়া হবে না পানি দেওয়া হবে কিন্তু কি পানি ঝরণা আইন মানে হচ্ছে কিন্তু আনিয়া মানে ফুটন্ত আন মানে ফুটা যে পানি ফুটছে একবারে ফুটন্ত ফুটন্ত ঝর্না থেকে তাদেরকে পান করানো হবে আর যখন পান করানো হবে অন্য আয়োজন যখন পানি পান করবে তখন মুখে যে আছে মুখ আছে সব কিছুগুলো কি হয়ে যাবে জি হ্যাঁ শুধু যাবে না সব হার্লা বিভৎস অবস্থা হবে পেটের পাকস্তলির অবস্থা যেখান দিয়ে যাবে কি হবে আর নাড়ি ভড়ি কি হবে আম তাদের নাড়ি ভরি পাকস্তলি সব ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে টুকরো টুকরো হয়ে গলে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে আজাব জি এক তো শরীর জলতে আছে তার উপর এই আজাব হইতে আছে পানি যখন চাইলো পিপাসা লাগবে ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার আগুনে পানি চাইবে তাহলে এই পানি দেওয়া হবে খাবার কি দেওয়া হবে সে খাবার কথা বলছেন তো পানির কথা এখানে হয়ে গেল সংক্ষেপে কণ্ঠক শুকনো ঘাস ছাড়া আর কিছুই রইবে না দারির যতগুলি অর্থ করা হয়েছে সবগুলি একসাথে বললাম কি বললাম দারি এমন একটা ঘাস তাহলে ঘাস বলেছি তাহলে ঘাস সেটা শুকনো হইলে তাকে দাঁড়িয়ে বলা হয় শুকনো হইলে কি বলা হয় দাঁড়িয়ে বলা হয় আর যখন যতক্ষণ শুকনো থাকে না সবুজ থাকে কাঁচা থাকে তখন সেটাকে শিবরিক বলা হয় আর ওরা কি রয়েছে। শুদ্ধ উচ্চারণ হচ্ছে তার শিবরিক শুভ রকম নাই শিবরে আর এজন্য কি বললাম শুকনো ঘাস আর যখন শুকিয়ে যায় সেটা বিষাক্ত হয়ে যায় কোনো পশুতে খায় না গবাদি পশুটা এমনি উটে খাই যখন হ্যাঁ তাজা থাকে সবুজ থাকে কিন্তু শুকিয়ে গেলে এত বিষক্ত হয়ে যায় আর এত কাঁটা যুক্ত তার সাথে সাথে সেজন্য বলেছে কন্টক যুক্ত বলেছি না কাঁটা যুক্ত এতগুলি অর্থ রয়েছে জারি জারি হচ্ছে ঘাস প্লাস শুকনো শুকিয়ে গেলে বিষাক্ত আর তার সাথে কন্টক যুক্ত জাতো শৌখিন যুক্ত কাঁটা আর কাঁটা মুখ একটা মুখ দেওয়া যায় না তারপরে উঠে খেতে পারে যখন কাঁচা থাকে তখন একটু নরম থাকে কাটাগুলো খেতে পারে শুকিয়ে গেলে কাটা আরো শক্ত হয়ে যায় আর মুখ দিতে তার সাথে বিশক্ত হয়ে যায় বিশক্ত হয়ে যায় মুফাসগণ বলছেন আব্দুল বিন আব্বাসি আল্লাহ নহার অক্তি প্রথম এটি সেটা হচ্ছে এই যে নাম দাঁড়িয়ে মানে এই কথা ভাবিও না যে এই দুনিয়ার এই সেম ঘাসটাই শুধু খাবার হবে নাম এটা কিন্তু গুণ হচ্ছে ভিন্ন নাম এটা কিন্তু গুণ হচ্ছে তাহলে গুণ যে কত মারাত্মক শাস্তির গুণ হবে এতে মারাত্মক কষ্টদায়ক হবে আল্লাহ ভালো জানে যেমন জান্না যে সব নিয়ামতের কথা রয়েছে না আছে না নেই জাননাতে মদ আছে না পানি আছে না মধু আছে কিনা এ দুনিয়ার দুধ পানি আর মধুর মতো না এগুলো আসমা শুধু নাম কিন্তু গুণ বৈশিষ্ট্য কোন মানুষ জানে না মা উফিয়া লহম জান্নাতিদের জন্য যা লুকিয়ে রাখা হয়েছে নিয়ামত মিন কোর আয়ন যাতে তাদের জাজাম বান ইয়া মানুষ তাদের উত্তম ভালো আমলের কর্মফল হিসাবে জান্নাতে যেমন যেসব নিয়ামত রয়েছে সেগুলি সম্পর্কে মানুষ কল্পনা করতে পারে না কেউ জানে না মানে কি কল্পনা করতে পারে না এই আয়াতের জান্নাতে এমন নিয়ামত রয়েছে এমন এমন নিয়ম রয়েছে মালা আইনুন রাত কোনো চোখে জীবনেও দেখেনি কোনো চোখে দেখেনি ওলা উজন কোনো কানে জীবনে এসব বিবরণ গুন শুনে নেই ওয়ালা খাতারা আলাকালবেশার মানুষ কল্পনার জগতে কল্পনা করতে পারে যে এইরকম হইতে পারে যেমন আমরা রাজপালের ভিতরে গিয়ে দেখিনি কিন্তু কল্পনা করতে থাকতে পারে না। না কিন্তু জান্নাতের নিয়ামত কল্পনার বাইরে কল্পনা করে মানুষ অত দূর পর্যন্ত পৌঁছিতে পারবে না কল্পনার জগতে মানুষ অনেক দূর পর্যন্ত কল্পনা করতে পারে তারপরে সেখানে পৌঁছিতে পারবে না ওয়ালা খাতারা আলা কালবেশার ওয়াকাউনসে তুম যদি এইগুলি কথা পড়তে চাও তেমন জানে শাস্তি কল্পনার বাইরে রয়েছে এইটাও ভালো করে মনে রাখি নাম গুলি রয়েছে কারণ মানুষকে বোঝানোর জন্য বিশেষ করে আরব রায় দির গাছ চেনে জাহান্নামের খার গেসলিন আর এইরকম কত যে কষ্টদায়ক হবে সেটা আল্লাহ জান আমাদের সংশোধনে দান করে আমন জাহান্নাবিদের খাবার হবে একমাত্র কি দারি দারি নামক খাবার দারি কোন খাবার শুকনো বিষাক্ত কাঁটা যুক্ত ঘাস অনেক কথাই এখানে আপনাদের সঙ্গে পেশ করে দিলাম মানুষের খাবার খাওয়ার উদ্দেশ্য কি পুষ্টিকর হইতে প্রথম কথা খাবার পুষ্টিকর হইতে হবে পুষ্টিকর খাবার ছাড়া কোন অন্য খাবার খেয়ে লাভ নেই তাই না খাবার কি হইতে হবে পুষ্টি সাধনকারী বা পুষ্টিকর খাবার হইতে হবে দুই নম্বর হইতে হবে যে ক্ষুদা নিবার যদি কোন খাদ্য বস্তু কেউ খায় আর তাতে ক্ষুদা নিবার আর পুষ্টি সাধন হয় না অথবা ক্ষুদা তো নিবারণ হয় মানে পেটটা তো ভরে যায় কিন্তু কোনো পুষ্টি নেই খেয়ে লাভ নেই আছে আপনার শরীর থাকবে না কিছুদিন পরে আপনি হ্যাঁ বিছানা ধরে নেবেন অচল হয়ে যাবেন কারণ আপনার শরীরে পুষ্টি আসছে না যারা খাবার থেকে তারা কি আর সেই পুষ্টি যেটা হতে পারে সেটা রাখতে পারছে না যার ফলে শেষ বুঝতেই না কোনো জিনিসে জাহান নামের খাবারের গুণ হচ্ছে এই দুইটি পুষ্টিও নেই তাতে আর ক্ষুদাও নিবারণ হবে না দুনিয়াতে মানুষ খায় এই দুটো স্বার্থে দুনিয়াতে কিছু খাবার আছে হারাম খাবার আছে যে হারাম খাবারগুলি ঠিক এই রকমের। বুঝা গেছে না তার মধ্যে একটি হচ্ছে ধমপানিগারেট জর্দা তামাক খি গুল গুটকা যত নাম আছে এই নোংরা বোঝা যাচ্ছে না এগুলির মধ্যে এই দুটো গুণ পাবেন আমার যে ধমপানের আলোচনাগুলি আছে তাতে এই দুটো কথা ভালো করে বলিস মানুষকে যাতে মানুষের বুঝে আসে জর্দা খেয়ে জর্দা পান খেয়ে চলবে ভাত খাবো না রুটি খাবো না কিছু চলবে চলবে না জি ওলা ওলা মিঞ্জু হলো তাহলে খুদানি বরণ করল না আর পুষ্টিকর পুষ্টিকর বরং যদি খুব বেশি করে খাম তামাকিগর বরং তাদের ক্ষতি আর ক্ষতি এরকম মাদক দ্রব্য যত রয়েছে গাঁজা হিরোইন হ্যাঁ যত কিছু রয়েছে আর মদ জি লায়ুস মেনো ওলায়গনি মিঞ্জু লায়ুষ যেই খাবার খেয়ে পুষ্টি হয় না। আর খোদা নিবরণ হয় না সেই খাবার খেলে ওই খাবার আখেরাতে খেতে হবে। কথা বুঝলেন না বুঝলেন না দুনিয়া এই খাবারগুলি গুলি খাও যদি জাহান ওই খাবার খেতে চাও দুনিয়াতে খাবার খেলে অর্থাৎ বিড়ি সিগারেট পান, জর্দা আরাম খাবাই নোংরা যদি ভক্ষণ করেন আর এটাকে মকরো বলে চালিয়ে দেন জর্দা হবে কিন্তু সেটা সেটার ক্ষতি মারাত্মক হবে সেটা একটা বড় আজাব হবে কারণ খাবাই খেয়ে এসছেন খবিস নোংরা জিনিস খেয়েছে এসছেন আপনি দুনিয়াতে নাম পিড়ি সিগারেট হবে দুনিয়া খেয়েছে খাও জি একজন মুফতিকে ম মুফতি সহিদারি ছিল মনে হয় বেদাতি হলে তো মকুর বলতো তাই না তো ওকে বলছে যে আচ্ছা আল্লাহ তো বলেছেন চাইবে তাই পাব জামুন চাইবে তাই পাবে তোমরা আল্লাহ বলছেন তো জান্নাতে যদি আমার বিড়ি শেয়ার খাওয়ার ইচ্ছা হয় তো পাবো তুই পাবে ওই যে আগুন আবার বোধহয় পাবো জাননাতে তো আগুন নেই আগুন নেওয়ার জন্য যারা বিড়ি খাচ্ছেন ধূমপান করছেন তারা প্রস্তুত থাকেন আগুন নিতে জাহান নামে যেতে হবে লাইসেনাগোন জু জাহান নামী খাবার হচ্ছে যে লায়ুস্মানো সেটা পুষ্টি সাধন করবে না শরীরকে সুস্থ রাখবে না এবং তার উপার্জিত বস্তু তার কোন কাজে আসেনি কোন লাভে আসেনি ওলা হয়ে গেল জাহান্ন অবস্থা সংক্ষেপে কোরআন করিমের বিভিন্ন সুরাই আয়াতে জাহান্ন আজাব শাস্তি খাদ্য পানীয় এবং বিভিন্ন রকমের বহুমুখী যে আজাব রয়েছে সেই আজাবগুলির কথা রয়েছে জাহান্নামের ওপরে আলোচনা আমার পাঁচটা ধারাবাহিক আলোচনা অনেক পুরাতন রয়েছে দশ বারো বছর আগের জাহান্ন আলোকে এবং নাম হচ্ছে জাহান্নাম এবং জাহান্ন এই নাম দিয়ে সার্চ দিলে পেজ জাহান্নাম এবং জাহান্নামী অজু হইয়া নাইমা আর কতক মুখ মন্ডল সেই দিন আনন্দ উজ্জ্বল হবে বা আনন্দে উজ্জ্বল হবে ন্যায় মা মাতুন থেকে এদের চেহারাগুলো কি আছে সজীব সতেজ আর একেবারে প্রফুল্ল জি যারা জীবন জীবনযাপন করে তাদের চেহারা দেখলে বোঝা যায় যে খুব সুখী পরিবারের ছেলে বোঝা যায় না আর যারা কষ্টের কাজ করে মেহনত পরিশ্রম কাজ করে যতই ফরসা ছেলেকে নিয়ে দেখেন যে চেহারার অবস্থা কি হচ্ছে হয়ে যাবে। যারা আরব দেশে কষ্ট পরিশ্রমের কাজ করে রোদে বাতাসে দেশে গেলে সুন্দরী আসে এটা আমার অভিজ্ঞতা আর আমাদের মতো যারা একটু আরামের কাজ করে সৌদি আরবে তারা দেশে গেলে কালো হয়ে আসে সেই দিন কতক মুখমন্ডল কি হবে হবে। রা দেয়া তাদের মেহনত পরিশ্রমের কারণে মানে তাদের কর্মের কারণে ভালো কর্মের কারণে ভালো আমলের কারণে রাহ দিয়া তারা পরিতুষ্ট থাকবে সন্তুষ্ট থাকবে রাজি আল্লাহর রাজি যা পাচ্ছে তাতে খুশি খুশির জীবন দেখেন কোনো জায়গায় যদি আপনি গেস্ট হয়ে যান আর হোটেলে গিয়ে আরে একবারে পুরাতন হোটেল আর কুলিং অন্যায় আর প্রচন্ড গরম হয়ে আছে আর বিছানাগুলো নোংরা ময়লা হয়ে আছে প্রথম কিছু আপ্যায়নের অবস্থা নেই দেখছেন ফিরে যে পানি পানিও মেজাজ খারাপ হবে না জি হ্যাঁ কথায় জি হয় রাজি হবে না না রাজ হবেন জান্নাত এই সব নিয়ামত পেয়ে নিয়ামত প্রাপ্ত হয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ হিল্লা আজহাবা আন্নাল হাজান সে আল্লাহর অসংখ্য সুক্রিয়া সে আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি দুঃখ দুর্দশা চিন্তা সব দূর করে দিয়েছেন আল্লাহামিল্লা হাদান এসব জান্নাতীদের সুক্রিয়ামূলক কথা প্রশংসামূলক কথা নিছে ফি জান্নিন আলিয়া সেখানে সুচ্চ জান্ন অবস্থান করবে জান্নাতিরা সে জান্নাত হবে আকাশে রয়েছে তারা আহলান মারহ্বান করে দরজা খুলে দে নিয়ে চলে যাওয়া হয় ইলিন একজন বলা হয়েছে জি হ্যাঁ পক্ষান্তরে অসৎ লোকদের আত্মা নিয়ে যাওয়া হয় তখন দুর্গন্ধ ছড়াতে থাকে আকাশে দরজা খোলা হবে অসাত লোকদের আত্মা কে আত্মা আপ্যায়নের জন্য ওয়ালায়দ খা জান্নানা জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত কোনো সূচের ছিদরে না প্রবেশ করবে সূচের ছিদ্রে এত পাশে যে ছিদ্র আছে এত ঢুকা অসম্ভবের সাথে আল্লাহর এখানে তুলনা করেছেন হ্যা তো আল্লাহর সুচ্চ জান্নাতের কথা বললাম যেখানে কোন ড্রাইভারের ভাষা এত নোংরা ভাষা নিচু শ্রেণী অধিকাংশ লোকেরা আর এত অকথ্য ভাষা তা শুনছেন না লেবার শ্রেণীর লোকদের ভাষা কত নোংরা ভাষা আমাদেরকে চাই আর না চাই শুনতেই হচ্ছে কান বন্ধ করে রাখতে পারছি না फिह आईन जो बहुमान झर्णा थकबे बहुमान की थे ঝর্ণা আইন এক বছর বলা হয়েছে তার মানে এই না যে একটা ঝর্ণা থাকবে বরং সেখানে জান্নাতে থাকবে এ বহু ঝর্নায় অবস্থান করবে ঝর্ণার ঝর্ণা চারিদিকে ঝর্ণা যেখানে বসবাস করছে নেতাজির মেনে তাহাতে আলহান হার নিচে দিয়ে নিম্ন দেশে ঝর্ণাসমূহ নবাহিত রয়েছে যেমন অয়ন ঝর্ণার কথা কোরআকন আনহার নদী নালার কথা রয়েছে জান্নাত জান্নাত বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাত থাকবে ফিহা আইনুন জারিয়া সেখানে প্রবাহমান বহু কি হবে নহর বা নদী নালা বা ঝর্ণা থাকবে যেমন চার নদীর কথা বলা হয়েছে দুধের যেই দুধ দীর্ঘ সময় থাকলে দুধ খারাপ হয়ে যায় দুধ ফেটে যায় না গরমে রেখে দেন দুধ খারাপ হবে না দু চার দিন খারাপ হবে না কিন্তু হ্যাঁ আসালিন আর নহর থাকবে কিছু এক নহর না আনহার বহু নহর বহু নদী নালা বহু ঝর্ণা থাকবে তাহলে বহু বছর নাহারের বহু বছর আনহার পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা পড়ে আছে না না বহু নহর হবে যেটা পানকারীর জন্য বড়ই সুস্বাদু হবে জি বড় সুস্বাদু হবে যাতে যেমন অবস্থা হয় হস দিশা কিছুই থাকে না স্ত্রী কে চেনে না ছেলে মেয়ে চেনে না বে মেয়ে চিনে না মামন চিনে অমূল খাবায় সব চাইতে নোংরা সমস্ত পাপের মূল হচ্ছে কিন্তু জাননাতে বড় একটি নিয়ামত হবে এই নিয়ামত কে পাবে যারা এটা ভালো করে কেউ যদি দুনিয়াতে মাদক দ্রব্য পান করে তাহলে জান্নাতে যদি যায়ও ধরেন নামাজি মদখোর হ্যাঁ তৌহিদবাদী মদখোর জান্নাতে যাবে না যাবে না যাবে আজাব শাস্তি পেয়ে যাবে হয়তো কবর লোক না ঠিক আছে নামাজি মদ হয় এটা আমাদের দেশের প্রেক্ষাপটে কল্পনার বাইরে তাই না কিন্তু আরব দেশে থাকলে বুঝতে পারবেন যে নামাজও পড়ছে কারণ কাফের মরতে চায় না মদ খাওয়া অভ্যাসও আছে মদ অভ্যাস আছে না তো সেখানে একজন মহাজন সাহেব ছিল সে পাঁচ অক্ট নামাজ পড়তো আর ছোট কাল থেকে ওই সাবালক কাল থেকে তার বোধ অভ্যাস নোংরা ছিল ওই তাল গাছের তারি খাওয়া বুঝলেন তাল গাছে তারই বলে কি আপনারা বলছে ঠিক আছে এইটা তাড়াতাড়ি করে ওতে নিশা চলে আসে খেজুর গাছে তো আসে কিন্তু খেজুরের চেয়ে তালের তাতে আরো তাড়াতাড়ি আসে আর গরম খেলে আর গরম একটু রেগে দিলে দুপুর করলেই তো নিশা তাড়াতাড়ি চলে আসবে সকালে সকালে ঠান্ডায় যারা খায় খাই খেজুরের টা কিন্তু ওটাও যদি সারাদিন রোদে থেকে যা আর গ্রীষ্মকালে সেটা করা হয় তাহলে সাথে নেশা চলা সেটা মদ হয়ে যাবে তো ওর এত বদ অভ্যাস ছিল আর এলাকাটা ছিল তালের গাছে ভরা তালের গাছে ভরা এলাকা সুলহানুল্লাহ নদীর পরে মহানন্দা নদী নাম শুনেছ তো দুই বছর থেকেছি ও আমাদের সাথে পাঁচ সপ্তাহে নামাজ পড়তো আর মদ খেতো বা এই তারি খেত কখন এসে নামাজ পড়ে গিয়ে তারি খেল মদ খায়ামিয়া শাফিল যদি জান্নাতে যায়ও তার আমল দ্বারা আর আল্লাহ রহমতে সে এই জান্নাতি মদের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে আল্লাহ দেবে না তাকে যে তোর জন্য বঞ্চিত এইরকম যারা স্বর্ণের পানপত্র ব্যবহার করবে চাঁদের পানপত্র ব্যবহার করবে চাঁদের গ্লাস ব্যবহার করবে চাঁদের আর কিছু চাঁদের ঘড়ি ব্যবহার করবে চাঁদের টেবিল ব্যবহার করবে চাঁদের চাঁদির স্বর্ণের চেয়ার ব্যবহার করবে যেমন কিছু ফাঁসে আছে মুসলিম সমাজে যদিও তাদের ইমান ভঙ্গ না করে আর দিন যায় এই সব স্বর্ণের আর নিয়ামত এই সব নিয়ামত থেকে বঞ্চিত কাপড় হ্যাঁ না হারাম হারাম সবার জন্য না পুরুষের জন্য বলেন তাহলে না পুরুষদের জন্য হারামিলা সুতির কাপড় পর যা তোর যেন খসখসে পলিস্টারের কাপড় আছে জি হ্যাঁ রেশমের কাপড় আল্লাহ দেবেন আল্লাহ বলছেন ফিহা আইনুন চাহরিয়া জান্নাতে কি রয়েছে বহু প্রবাহমান কি রয়েছে ঝর্ণা সমূহকুন আসির মলুকুন শরীরের বহু বছর সরোর হয় আবার আসিররা হয় রাজা যেন যেমন বসে থাকে কিছু সিংহাসনে জি আশিররা হরিসরেচার তো এর থেকে বোঝা যাচ্ছে যে আরামদায়ক আসন এগুলো সবকে শরীর বলা হয় তাহলে খাট থেকে শুরু করে সোফা যতগুলি আরামদায়ক বসার জায়গা হইতে পারে সেগুলি হচ্ছে সরুর সেই জান্নাতে জানাতে জান্নাতে জান্নাতে উচ্চ বা উঁচা উঁচা কি থাকবে হম আসন থাকবে বা পালং থাকবে খাট থাকবে সব মানে এখানে করতে পারে ও আকুয়া কুবের বহু বচন কুব মানে হচ্ছে গ্লাস এমন পানপাত্র যে পানপত্রে কি নেই বদনাতে যেমন পান করা সেটা কি বলা হয় আর বদনা বলছে না ওইটাকে বলা হয় ইভারিখ আবার আবারিক জাননাতে আবারিক মৌজুয়া ওদা মানে রাখা মানে রাখা আছে মানে প্রস্তুত আছে প্রস্তুতক বা প্রস্তুত সেখানে কি হবে পানপাত্র হবে অসংখ্য পানপাত্র হবে বা লাইন কাতার নামাজের সালাতের কাতারকে কি বলছে আমরা বলছি মকলো সেখানে কি হবে সারি বালিশ হবে নামারেক হচ্ছে পাশের কোল বালিশ হোক হেলানা দেওয়ার জন্য সফর বসছেন হেলান দিচ্ছেন সেগুলি হোক এগুলো হচ্ছে নামারেক সেখানে থাকবে ও যারা আর অভাব থাকবে চারিদিকে রয়েছে লাইন লেগেছে এই নাই যে কিছু লোক চেয়ার এখানে যারা আগে ভাগে গেছেন আর বেচারা বড় মানুষ আছে অসংখ্য কত বসবেন বসেন কোনখানে বসবেন যেখানে ইচ্ছা সেখানে বসে জি জারি যারাবি মানে হচ্ছে বসত বিছানা যারা মানে হচ্ছে বিছানা মফসুস থেকে মানে বিস্তীর্ণ যেগুলো ছড়িয়ে আছে বা বিছানো আছে। সেখানে এখান থেকে জান্নাতিদের কিছু নিয়ামতের কথা শেষ হয়ে গেল এখন যারা এসব বিশ্বাস করে না জান্নাতিদের কথা বা জান্নাতের নিয়ামতের কথা বিশ্বাস করে না জাহান নামের আজাব শাস্তির কথা বিশ্বাস করে না তাদেরকে আহ্বান করছেন আল্লাহ রব আলমিন তাদেরকে আহ্বান করতে বলছেন বিদ্যমান আল্লাহর সৃষ্টিকে দেখে স্রসটাকে চেনে ফেলবে আল্লাহর সৃষ্টিকে দেখে স্রজটাকে চেনে ফেলবে জি হ্যাঁ এটাকে বলা হয় গৌরফিক করা গভীরভাবে চিন্তা করা গবেষণা করা বাণী থেকে ইহকাল পরকাল উপকৃত হতে পারে আর আর একদিকে নিজের শরীরে এবং দিগন্তে আল্লাহ গভীরভাবে নজর দিতে বলেছেন জি যেইভাবে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক হয়ে গেছে কর্তাকে এগুলির মালিক কে এগুলির পরিচালনাকারী কে জি ষাট বছর আল্লাহ রবাহিন এই সৃষ্টি শরীর দেখতে বলেছেন আল্লাহকে চেনার জন্য আর একটা দেখতে বলেছেন আফাক দিগন্ত চারিদিকে যা কিছু আছে দেখছেন হাতের নাগালে যা কিছু আছে বা চোখের নাগালে আছে বসবাস করু যেখানে তোমার মাঠ ঘাট রয়েছে যেখানে তোমার ফসল রয়েছে ওপরে কি আছে নিচে কি আছে ডান পাশে কি আছে বামপাশে কি আছে কোথায় এইসব গবাদি পশু আছে কোথায় পাহাড় পর্বতমালা আছে কোথায় নদী নালা আছে সাগর মহাসাগর আছে এগুলো দেখো দেখার পরে দিগন্ত নিয়ে গবেষণা করা আল্লাহ আল্লাহ রি হ্যাঁ আল্লাহকে চেনার দুটো উপায় আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের দুটো উপায় একটা হচ্ছে আয়াতুন কৌ নিয়া সৃষ্টিগত নিদর্শনাবলী আর একটা হচ্ছে আয়াতন সারেয়া বিধানগত নিদর্শনা বলি বিধানগত নিদর্শন নিদর্শন বলি কি ওহি কোরান এবং সন্না কোরআন এবং হাদিস হাদিস দেখেন আমাদের ইমান যতটুকু তাজা হয়েছে হাদিস পড়ে আমরা দুনিয়া নিয়ে বেশি গবেষণা করতে পারি আর নাই পারি কিন্তু কোরআন হাদিস পড়ে আলহামদুল্লাহ ইমান মজবুত হয়েছে আল্লাহ জানি ইমান কারো মজবুত করেন ঠিকা যে যত বেশি দিন শিখিতে ইমান মজবুত হচ্ছে না হচ্ছে না আমল ভালো হচ্ছে না হচ্ছে না এই দিয়ে মানুষ আলো পায় এই দিয়ে মানুষ আল্লাহ রবের সাথে সম্পর্কিত হইতে পারে আর একটা হচ্ছে কিছু বুঝতো না হ্যাঁ আরো অস্বীকার করে দিত মানুষ যতটা বুঝে ততটা বলতে হয় তাই আল্লাহ রবুল আলমিন এমন কিছু নিয়ে তাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলে যাতে সব দেখেই এসবের স্রোসটা সাতে সম্পর্কিত হইতে পারে সুফিদের মারেফাত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই দুটো তরীকরণ ওহি দিয়ে এবং সৃষ্টিগত নিদর্শনা নিয়ে গবেষণা বা গভীরভাবে চিন্তা করিয়ে আল্লাহ বলছেন চারিদিকে তাকায় এই চারটা জিনিস দেখতে পায়। চারটা জিনিস তাদের হাতের নাগালে দেখতে পায়। এই চারটা জিনিস দেখো একটু গভীর ভাবে তাহলেই তোমরা রবকে চতে পারবে গবাদি পশুর মধ্যে মুখ্য গবাদি পশু যার উপর তাদের ছাগলের অনেক বেশি তাই না আর উঠ ছাড়া তারা চলতেও পারেন না উঁটকে কাছে থেকে যত বেশি চেনে উঁটের বৈশিষ্ট্য উঁটের গোণাবলি উঁটের খাবার দাবার উঁটের পানীয় উঁটের চলাফেরা উঁটের যে ভারী ভারী বোঝা বহন করা এই সমস্ত কিছু আরো যতটা জানে আমি আপনি জানি না আমি পড়ে কিছু জানি কিন্তু আপনার কিছুই জানে না তার মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে যে কোনো জানোয়ারকে যে কোনো পশুকে যদি তার পিঠের উপরে বোঝা বোঝাই করেন বসিয়ে দিয়ে এমনি দাঁড়ানো অবস্থায় যদি তার পিঠের উপর বোঝাই করে দিত তাহলে টেন এনে চলে যেত কিন্তু বসা অবস্থায় যদি তার পিঠের বোঝাগুলো চাপিয়ে দেয় তো দাঁড়াতে পারবে না দাঁড়াতে পারবে না ভারী বোঝা নিয়ে কি আপনি পরীক্ষা করে দেখবেন আপনার আপনি দাঁড়িয়ে আছেন আপনার পিঠে যদি আপনার ষাট ষাট কিলো বা আশি কিলোর ওজনের এমন কি এক কিলোর একশো কিলোর অনেকে টেনে চলে যাচ্ছে কিন্তু দাঁড়ানোর অবস্থায় ঠিক না কিন্তু বসা অবস্থায় ওর পিঠের উপরে ষাট কিলো দিয়ে দেন আর বলে যে তুই এখন দাঁড়া তুই বস আমি তোর মাথায় অত উঁচাতে চাপাইতে পারব না তুই বস আর তোর পিঠের উপরে চাপিয়ে দিয়ে এখন উঠ দাঁড়ানো অবস্থায় দিলে একশো কিলো নিয়ে টান দিয়ে চলে যেত কুলিটা করছে না কিন্তু দাঁড়ানোর অবস্থায় দেখেন দাঁড়ানোর অবস্থায় কিটে উঠাচ্ছে যেকোনো জীবজন্তু গরু ছাগল ঘোড়া যে কোন জীব জন্তুকে পরীক্ষা করেন বসিয়ে দিয়ে যদি পিঠে বোঝা উঠতে না উঠ এর বিপরীত উঠ পিঠের উপরে যতটা টানতে পারে ততটা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে বোঝাই করে দেন আর বলে যে এখন উঠ চল চলতে পারবে আল্লাহ কেন করলেন এটা আমার আপনার কল্যাণের জন্য কারণ উঠ এত উঁচা জন্তু যে দাঁড়ানো অবস্থায় যদি তো আল্লাহ এত শক্তিশালী করেছেন ওটকে যে ওঠকে বসিয়ে দাও বসিয়ে দিয়ে তার পিঠের বোঝা বোঝাই করে দাও আর তারপরে যতই ভারী হোক না কেন যতটা টানতে পারে ততটা নিয়ে যাবে করে ওঠের আর একটা বৈশিষ্ট্য কোন জীব জন্তু পারবেন যেখানে পানির অবস্থা আছে কিন্তু গরু ছাগল মানুষ মরে যাবে এক বেলা দু চার ঘন্টা পানি না হইলে মরুভূমিতে যান আর দেখেন যে আপনি কত ঘন্টা বরদাস্ত করতে পারেন আপনি পারবেন পরে হেলিকপ্টার গিয়ে দেখছে যে ওখানে একটা গাড়ি কেন বা মানুষ এইখানে মরে আছে উঠে নিয়ে এসে উঠেষণা করতে বলেছেন এই সামান্য না যে উঁটের শুধু দৈহিক কাঠামোটা দেখেন আপনি অনেক কিছু দেখার রয়েছে সেখানে অনেক কিছু সেখানে চিন্তা ভাবনা করা রয়েছে তারা কি দেখে না উঠের দিকে কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে আর কত তোমাদের উপকারে আসছে তার গোস্ত তার চামড়া তার পশম তার সবকিছুই কাজে আসে মানুষের উঠে কেইফা হলেকাত এবং নবিয় করিম সাল্লাছেন জি জিন আগুন থেকে তৈরি জি এই হাদিসের আলোকে মত আর এটাই হচ্ছে ঠিক যে উঠে গোস্ত খেলে ওজু নষ্ট হয়ে যায় সে করতে হয়। কারণ আগুনকে ঠান্ডা করতে হয় কি দিয়ে পানি এটা সেটা আমাকে বিশ্বাস করতে হবে যেমন ক্যামত বিশ্বাস করছেন ওহি বিশ্বাস করছেন তেমন হাদিস রসুলাম বিশ্বাস করতে হবে যে আনা তাহমুল এবে উঁটের গোস্ত খেলে কি আমরা উজু করবো দেখতে পারবে এত উপকার আমাদের হচ্ছে উঁট দিয়ে উঁট আমাদের মরহমের জাহাজ এ উঠে উঁটের রব কে চিনেলা আর তারা কি দেখে না আকাশের দিকে কিভাবে সুচ্চ করা হয়েছে আকাশ কি কত আল্লাহা করেছে এখন মেরামত করতে হবে ধ্বংস হতে যাচ্ছে যেমন বাড়িঘর ধ্বংস হয়ে যায় ধৈসে পড়ে দেখছো কোথাও এতদিন থেকে তৈরি আছি আসমানুবাহ জি এগুলো দেখো আকাশ দেখো এবং আকাশ শুধু আকাশ না আকাশে সূর্য চন্দ্র গ্রহ নক্ষি তারপরে কত তোমরা উপকৃত হচ্ছলাম ওয়াইল আল জিবাল ই কাইফান আর পাহাড় দিকে তাকা তারা তাকাই নাই কেফানিবাদ স্থাপিত করা হয়েছে একদিন বলেছিলাম এর আগে যে যতটা পর দিকে পাহাড় দেখছেন ততটা তার মাটির তলে শেকড় রয়েছে যার ফলে ঝড় তুফান যতই কিছু হোক না কেন পাহাড় একটু নড়ে না বরং এর বিপরীত গবেষণাকারীরা বলেছেন যে যেই এলাকায় পাহাড় পর্বত আছে সামুদ্রিক এলাকা থেকে ঝড় তুফানগুলি যে আসে তখন পাহাড় কি করে সেটাকে প্রতিরোধ করে যার ফলে পাহাড়ের কারণে আশেপাশের লোকেরা নিরাপদ থাকে ক্ষয়ক্ষতি অনেকটা জিবা আলী কেফান এই পাহাড় পর্বত গুলিকে আল্লাহ রব কি রকম করে তৈরি করেছেন যেমন অন্য জায়গায় বলেছেন এগুলি কেমন আহ পেরেক স্বরূপ যেমন খেমা তামু লাগাব তাঁবু লাগাবার জন্য কি করতে হয় কিলোক বা পেরেক লাগে যাতে করে তা আর পৃথিবী হচ্ছে গোলা কারবার ডিমের মতো ধরেন তো এটা ভাসছে যেন তাহলে এটা হ্যাঁ আল্লাহকে আমরা পাহাড় করে আনতামিদা বেকুম কোরআন ভাষা বলেছেন যাতে করে তোমাদেরকে নিয়ে হে হেলা হিলি না শুরু করে দেয় নড়াচড়া না শুরু হয়ে যায় তাহলে আরদ দেখে সতিহাত আর তারা কি দেখে না গভীর ভাবে পৃথিবীর দিকে মানে ভূতলের দিকে পৃথিবী তো আপনার আসমান জমিনের মাঝখানে এগুলো পৃথিবী বলবো আমরা কিন্তু এখানে বলতে জমিন হ্যাঁ ভূপৃষ্ঠ পৃথিবীটা দেখো পৃথিবীতে কত রকমের জমিন আর এই দিয়ে আমাদের কত রকমের কাজ হচ্ছে জমিনে। পাহাড়ের তলায় আর জমিনে পানির ব্যবস্থা রয়েছে জমিনে আমাদের খাদ্যের ব্যবস্থা রয়েছে জমিন থেকে সমস্ত রকমের প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি আর আমাদের গবাদি পশুর প্রয়োজন মেটাচ্ছি মাতা আল্লাহম যেমন আল্লাহ বলেছেন ইতিহাস কিভাবে সেটা বিছান হয়েছে সাথুন আর বলা হয় সমতল কে সতাহ বলা হয় এই ছাদ সথ আজকাল ছাদকে সখকে সাথুনও বলা হচ্ছে সমতল ছাদটা সমতলয় আছে তো কিভাবে জমিনকে বিছানো হয়েছে জমি যদি বিছানোর মত না হয়তো তাহলে বাড়ি ঘর বস বাস আর চলাফেরা কিছুই সম্ভব হইতো না গাড়ি নিয়ে চলাফেরা ইত্যাদি সব সম্ভব হইতো না আল্লাহ করেছেন একদিকে দেখেন আল্লাহর সৃষ্টিগত নিদর্শন নিয়ে চারটি নিদর্শনের কথা বলে চিন্তা করতে আল্লাহ বললেন আফালাইনুণ আর নবী কেরিমাস বলছেন যে তুমি এদেরকে উপদেশ দি থাকো একদিকে চিন্তা করে এইসব দেখে আল্লাহ সৃষ্টিগত যেসব নিদর্শন রয়েছে আল্লাহ দিকে তাদেরকে উপদেশ দিতে থাকো ইন্নাম নিশ্চয় তুমি তো শুধুমাত্র একজন উপদেশ দানকারী লাস্তা আলি তাদের মুর তুমি কর্ম কর্ম নিয়ন্ত্রণকারী না বা জবরদস্তিকারী না সাই তার মানে জি কারো আধিপত্য বিস্তার করা জবরদস্তি করা এখান থেকে ছিল সিন কখনো কখনো সদের সাথে মহারাজ হওয়ার কারণে পরিবর্তন হয়ে যায় মুসাইতে হয়ে এখানে আলিম এই জন্য দেখেন নিচে সিন লিখাছে একটা ছোট না তাহলে আসলে সিন ছিল সাই তারা ইয় ওটা হয়ে গেছে সদ সেই জন্য ছোট্ট করে একটা সিন লিখে আছে বলতে চাইছে আপনাকে পরিবর্তন হয়ে গেছে কর্ম নিয়ন্ত্রণকারী না বা তাদের ওপর তুমি জবরদস্তি কারি না জবরদস্তি চলবে না যেমন কোন দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই জবরদস্তি নেই তাদেরকে উপদেশ দিতে থাকো বলতে থাকো দাওয়াত দিতে থাকো উত্তম পন্থায় আল্লাহকে চিনতে বলেছেন কিছুই করল না সে তার ব্রেন বুদ্ধিকে কে কাজে লাগাইল না তার হি তাহিত জ্ঞানকে কাজে লাগালো না নবী সাহায্যের উপদেশ নিল না দায়ীর উপদেশ নিল না ফিরে গেল বিমুখ আর হইলো করলো কুফরীতে নিমজিত হইল আকবার তাকে আল্লাহ দণ্ডিত করবেন ফাই আজবাহুল আল্লাহ তাকে শাস্তি দেবেন আল্লা আজাবাল আকবর মহাশাস্তিতে মহাশাস্তিতে পেলে শাস্তি দেবেন এখানে মহাশাস্তি মানে জাহান্নামে শাস্তিকে বোঝানো হয়েছে জাহান্নামের সামনে যত শাস্তি রয়েছে কবর আজাবের শাস্তি দুনিয়ার বালামুসিবতের শাস্তি আর দুনিয়ার বিপদ আদার শাস্তি আর আর্থিক সংকটের শাস্তি আর দুশ্মনকে চাপিয়ে দেওয়ার শাস্তি আর আপোসে লড়িয়ে দেওয়ার শাস্তি যত শাস্তি হতে পারে দুনিয়া খেরাতে সবচেয়ে তো বড় শাস্তি হচ্ছে জাহান্নামের আজকের শাস্তি যাকে আজকে আকবর বলা হয়েছে ই হিসাবাহ অতর আমার দায়িত্ব হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা আমি তাদের একমাত্র হিসাব নেব আমার কাছে হেসে হিসাব দিতে হবে মাঠে মমিনার সেগুলোর জন্য শাস্তি কতটা কার বেশি হবে সেগুলোর জন্য তাদের দাঁড়ি পাল্লা কায়ে হবে মমিনের জন্য হিসাব হবে মমিনের জন্য দাঁড়িপাল্লা কায়ে হবে একদল তো বিনা হিসাবে জান্নাতে যাবে আর অধিকাংশ হবে যাদের নিজ সলাতে সলাতে বলতেন আল্লাহ মাহেবনে হেসাবাইয়া সিরা কিন্তু আমাদের দেশে একটা যে আমল আছে যে আমলটি সহি নাই সেটা হচ্ছে এ আয়াতের শেষে যদি এমাম এ আয়াত পড়ে অথবা নিজে কোরআন পাটকারী এ আয়াত পড়ে তো কি পড়তে হবে আল্লাহনি গবেষণাতে আমরা দেখলাম যে এটা সহিমামে হেসা বিরা পড়ছে এটা সুন্দর খেলাফ কাজ এটা শুন্য প্রমাণিত নাই তবে তো আল্লাহ রবুল আলমের কাছে ফিরে যেতে হবে আল্লাহ রবুল আলম হিসাব নেবেন মমিন মুসলিমদের প্রথম হিসাব কিসের হবে সালাতের হিসাব হবে যদি মমিন মুসলিম আপনি তাহলে পাঁচ আত্ম ঠিক নেই তো হিসাব বিশ্বাসী না অবিশ্বাসী পরকালে বিশ্বাসী না অথ পরকালে প্রথম হিসাব হবে নামাজের সলাতে ফেল বাকি সবকিছুতে ফেল এ কথাই বিশ্বাসী না তাহলে আংশিক আপনি পরকালে অবিশ্বাসী আংশিক আপনি অবিশ্বাসী অথবা বিশ্বাস আছে তারপরও শয়তানকে সুযোগ দিয়েছেন বিশ্বাস আছে ও জান্নাতে গেলাম গেলাম না হলে শয়তানের সাথে যান আমি থাকলাম যদি বলেন একবারে আমি অবিশ্বাসী বলে আপনার ওপর অপবাদ দিতে চাই না আল্লাহ বলছে দিনে রাতে খামসাল পাঁচ বার সলাদ আর সত্র রাখা ফরচ করেছেন আপনি বলছেন আমি সত্র পারবো না পনেরো পড়বো খরচ পড়বো না তাহলে আপনি কয়েকটা অবস্থার একটা অবস্থা হয় মোটেই আপনি বড় বিশ্বাসী না অথবা আংশিক আপনি প্রথম হিসাব ভাবে হাসন মাঠে এর উপর বিশ্বাসী না কিছু ক্ষেত্রে শয়তানকে সুযোগ দিয়েছেন হইলে গেলাম জান্নাতে আর না হলে শয়তান ইবলিশ সাথে জাহান্ন থাকলাম দুনিয়াতে শয়তান ইবলিশ কে রাজি করি খুশ করি আর আল্লাহকে নারাজ করি যার ফলে শয়তানের সাথে উঠতে হবে আলমার ও মা আমা যে যার অনুসারী হবে যে যাকে ভালোবাসবে যে যার পথের প্রতীক হবে তার সাথে কেমন দিন হাসর হবে আল্লাহ আল্লাহর এই বিষয়টি বোঝার তফিক দান করেন এবং আখেরাতে হিসাবে জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ রবীন্দ্র সার্বিক ক্ষেত্রে চেষ্টা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে সফলতা দান করেন কামিয়াব করেন এখানে আমাদের তফসি শেষ করলাম ও ওসল্লাহ বিহাম্মী ওসহ آيات المولى تدفعني تدفعني نحو العليا والكون الواسع في صدري أحضله أرضاً وسماء